লোহ্লা কুম তু তুন্ন রিল কে ফন ওহাল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 ওল দীন ইদ ফালু ফি সতন ঔদসহুম জকু ফস্ত ফলি দুহী বু ইউসরু অল ফালুহম আজকে আমরা তাল করলাম এখন সুরা আল ইমরানের একশো থেকে একশো পর্যন্ত প্রথমে আমরা আসি ইয়া রিবা দিন আফা এই আয়াতের অর্থ হে ইমানদারগণ তোমরা সুদ খেও না ডবল ডবল করে কয়েক গুণ বাড়িয়ে বাড়িয়ে সুদ খেয়েও না ওত্তা করল হাল্লা আল্লাহ কুমতুফলে হল আর আল্লাহকে ভয় করো। আশা করা যায় তোমরা কামিয়াব হবে ছোট্ট আয়াত বিষয়টা অনেক বড় সেটা হচ্ছে সুদ আর যতটুকুন তর্জমা বুঝেছেন মনে হল কয়েক গুণ বাড়িয়ে ডবল ডবল পরিমাণ সুদ খাওয়া যাবে না তে এতে কি বোঝা গেল না কি যে অল্প পরিমাণ হলে ঠিক আছে কেউ কেউ এটা ভুল বুঝে ফেলতে পারেন যে অল্প হলে অসুবিধা না একেবারে সামান্য ঠিক আছে না আল বা একটু বেশি হলেই সুদ হয়ে যাবে আর সেই রেবা হচ্ছে হারাম সেই রেবা সুদ খাওয়ার বিষয়টা আল্লাহ তালার কাছে অনেক বড় কঠিন অনেক বড় কঠিন বিষয় আসবে পরে এই ডবল ডবল করার কথা আর আর দেশে এই জন্য এসেছে এই যে এতে চক্র বৃদ্ধি হারে সুদ খাওয়া এই জিনিসটাও প্রচলিত হয়ে গিয়েছিল তার অর্থ এই বছর এক হাজার পাউন্ড নিয়েছ মাসে বিশ টাকা বিশ পাউন্ড করে হোক পঁচিশ পাউন্ড করে হোক পঞ্চাশ পাউন্ড করে হোক তুমি সুদ দেবে এখন দিতে দিতে দিতে পারিনি বছরের শেষে সুদের টাকা যোগ করে এখন এক হাজার পাউন্ডকে ধরা হয় এই বছর যখন তুমি গত বছর সুদের টাকা দাওনি এখন বারোশো পাউন্ড হয়ে গেছে এই বছর থেকে তুমি বারোশো পাউন্ডের সুদ দিবা তারপরে এবছর টাকা দিতে পারেননি শুধু পে করতে পারেনি আগামী বছর হয়ে গেছে চোদ্দশো পনেরোশো পাউন্ড এবার এই পরিমাণ টাকা সুদ দিবা এরকম যদি পাঁচ বছর ঘুরে তাহলে টাকা অনেক বেড়ে যায় দশ বছর থাকলে তো আরো অনেক বেড়ে যায় এই যে চক্র হাকারে মূল ক্যাপিটাল যেটা মূল ধনের উপরে সুদের উপরে আবার সুদ লাগানো এটাকে বলা হয় চক্রবৃদ্ধি হারে তাই না দাইন, ইম্মা আন তুবি তুমি হয় পুরো টাকা করে তার সুদ সহ করে তা না হলে আগামী বছর তোমার শুধু এক পাউন্ডের সুদ নয় সুদের টাকা অ্যাড করেই সেটা মূলধনে রূপান্তরিত হয়ে যাবে এই সিস্টেম তারা পালন করত এবং এই এটা অনেক বেড়ে যেত কয়েক বছরের মাথায় সেই আল্লাহ আল্লাহতালা এই সুদ থেকে আমাদেরকে সতর্ক করেছেন যে খবরদার তোমরা সুদ খেয়েও না কিন্তু আদ আফা মদা আফার অর্থ হচ্ছে যে বেশি বেশি করে খাওয়া এটা তারা এই তরিকায় করতবিধায় ওটার দিকে ওইটা আরো খারাপ সেটা দিকে ইঙ্গিত করা হয়েছে কিন্তু অনেক আয়াত অনেক হাদিস কিছু পরে আমাদের কাছে বাকি আয়াতগুলো আসবে একাধ সপ্তাহ ভিতরে যে যারা সুদ খায় অল্প পরিমাণ ও সেটাও কনসিডারেশন নেই কোনো অবস্থাতেই সুদ জাহেজ নেই একেবারে সামান্য পরিমাণ হলেও জায়জ নেই তার মূল সহকারে মানে সুদের কোনো জিনিসই জাহেজ নেই এটা পরিষ্কার ভাবে দিন ইসলাম ঘোষণা করে দিয়েছে আমরা এখনো সুদ খাওয়া ছাড়ি তাহলে তোমরা যারা সুদ খাও তারা আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও এই আয়াত যখন আসবে তখন আমরা বিস্তারিত সুদের উপরে আলোচনাটাকে ভালো করে শুনবো আজকে এতটুকু মুক্তি থাকুক আমরা পরবর্তী আয়াতের দিকে যাই আল্লাহ করছেন এখন এর আগে বলেছেন ওত্তাকল হল আল্লাহ মুক্ত আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা কামিয়াব হবে আল্লাহকে ভয় করার কথা এখানে বলা হয়েছে বিষয়টা কি আলোচনা হয়েছে শুন তো সুদ খেলে আল্লাহকে ভয় করা হয় আল্লাহকে ভয় করা সুদে তুমি খাও যারা সুদ খায় তাদেরকে আপনি অনেকক্ষণ বুঝান তারা সুদ খাওয়া ছাড়তে রাজি না তারা সুদে খুব মজা পেয়ে গেছে তো দুনিয়ার লোভে যখন মুসলমান এইরকম সুদের মতো মহাপাত এত বড় একটা কবিরা গুনকে ছাড়তে পারে না তাদেরকে আল্লাহ তালা ভয় দেখাচ্ছেন যে আল্লাহকে ভয় কর আর আল্লাহকে ভয় করলে তুমি ক্ষতিগ্রস্ত হবে না সুদ খাওয়া বন্ধ করলে তুমি লুজার হবে না। তোমার লোকসান হবে না তুমি কামিয়াবি অর্জন করবে মানুষ হিসাব করে যে আমি তো ক্ষতি হয়ে গেল আমি অতিরিক্ত টাকা পাচ্ছিলাম সেটা মিস করে ফেললাম আমার ক্ষতি হয়ে যাবে তা আল্লাহ তালা বলে ক্ষতি হবে না লোকসান হবে না বরঞ্চ তুমি অনেক বড় কামিয়াবি অর্জন করবে অনেক বড় সফলতা অর্জন করবে তারপরে যদি তোমাদের লোভ চলে আসে থামাইতে না পারো এরপরে আল্লাহ বলছেন আগুন কে ভয় কর্লা কাহেরিন যে আগুনকে তৈরি করা হয়েছে কাফেরদের জন্যে আল্লাহর এই হুকুম না মানলে বিশেষ করে যদি কেউ তার ইমান আকিদায় কনসেপ্টে তার ধারণার মধ্যে সুদটা না যায় এটা বিশ্বাস করতে চায় না এটা গ্রহণ করতে চায় না এটা মানতে চায় না সে কি হয়ে যায় কাফের হয়ে যায় এখন কারো কারো কুফুরি হয় আকিদার মাধ্যমে কারো কারো কুফুরি হয় আমলের মাধ্যমে কেউ কেউ আছে হয়তো না আল্লাহ তো আল্লাহর কালাম তো ঠিক এটা তো হারাম আমি অস্বীকার করি না কিন্তু দুনিয়া লোভে আমি ছাড়তে পারছি না মেনে নিয়েছে সে এই সুদটা মানা করা হবে কোন এটা নিয়ে কোনো আপত্তি করে না কিন্তু তার মনের লোভটাকে সামলাতে পারে না তার এক ধরনের গুণা হয় আর যে ব্যক্তি এটা মানতেই পারে না কেন সুদ ছড়ার ব্যবসা হবে কেন এরকম আপত্তি মনে হয় সেই জন্য বিশ্বাস করতে চায় না যে আল্লাহ একটা রাইট হুকুম দিয়েছেন মনে করে আল্লাহ হুকুমটা ঠিক হয় না দিক থেকে কাফের হয়ে যায় তার ইমানই থাকে না তো আল্লাহ তালা জাহান নাম দেবেন যারা আকিদা বিশ্বাস করার দিক থেকে কাফের তাদেরকেও যারা আমলের দিক থেকে কুফুরি করলো কাজে প্রমাণ করল না যদিও তারা বিশ্বাস করে কিন্তু কর্মে তার কোন প্রতিফলন নেই তারাও কিন্তু জাহার নামে যেতে পারে এটাও কবিরাগুনা। উভয়কেই আল্লাহ তালা সাবধান করছেন মনে রেখো ওই জাহান নামকে ভয় করো যেটা মূলত কাফেরদের জন্য তৈরি করা হয়েছে তোমরা যদি মুসলমান হও তোমরা এই কাজে থাকতে পারো না তোমরা এই জাহান নামকে ভয় করা উচিত কাজে যে ব্যক্তি যাহান নামের প্রতি আখেরাতের প্রতি আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে সে কি সুদ খেতে পারে কোন অবস্থাতেই না কোন অবস্থাতেই না আর আল্লাহ কে মেনে চলো আল্লাহর কথা শুনো মানো রাসুলের কথা শুনো এবং মানো আশা করা যায় তোমাদের প্রতি রসমত বর্ষিত হবে আল্লাহর কথা যারা মানবে শুনবে আল্লাহ এবং তার রাসুলের কথা তাদের জীবনে আল্লাহ দিয়ে ভর্তি করে দেবেন আর যারা আল্লাহ এবং তার রাসুলের কথা মানবে না তাদের জীবনে কি তারা রহমতের আশা করা উচিত কখন না রহমতটা কি জিনিস রহমত আল্লাহ তালার দয়া মায়া যদি আমরা তর্জমা করি এটা হক আদায় হয় না রহমত এমন একটা জিনিস যেটা মানুষের দুনিয়া আখেরাতের জন্যে আল্লাহর এই দান আল্লাহ তালার মেহরবানি আল্লাহ তালার এহসান তার জীবনে দুনিয়া এবং আখেরাতে অনেক ক্ষতি থেকে বেঁচে থাকা তাকে দুনিয়ার মধ্যে সহি রাস্তায় চলার জন্য তৌফিক দেওয়া তার জীবনে বরকত দেওয়া পরিবার পরিজনের মধ্যে ফ্যামিলির মধ্যে সংসারের মধ্যে শান্তি এবং বরকত এবং রহমত এগুলো সবকিছু কিন্তু রহমতের কথার মধ্যে চলে আসে অনেকেই অনেক অর্থশালী হয়ে যায় বৃত্তশালী হয়ে আসে হারান আল্লাহর রহমতকে অনেকেই মিস করে ফেলে এবং তারা হিসাব করে যে এগুলো টাকা দিয়ে গণে যদি বেশি পাওয়া যায় স্থাবর অস্থাবর সম্পত্তি যদি তার হিসাবের মধ্যে বেশি জোগাড় হয়ে যায় তাহলে তারা সুখী হবে সুখ শান্তি নিয়ামত এগুলো আল্লাহ রহমত আল্লাহ তালার দান এগুলো আল্লাহ তাদেরকে দেবেন না আল্লাহ রহমত কারা পাবে যারা আল্লাহ এবং তার রসুলের কথা মেনে চলে এখন এই রহমত পাওয়ার জন্য হারান থেকে বেঁচে থাকা তার মধ্যে সুদের কথা এসেছে অপর দিকে বেশ কিছু আমলের দিকে দরতে থাকা নেক আমলে উৎসাহী হওয়া অলসতা অর্জন করে নেকের দিকে ছুটা আল্লাহ করছেন পরবর্তী আয়াতে কুমার জান্ন আর দুহাস ও তোমরা দৌড় দ্রুত গতিতে এগিয়ে যাও অত্যন্ত ব্যস্ততার সাথে দৌড় কোন দিকে তোমাদের রবের ক্ষমা পেতে। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে মাঘেরাত পেতে দৌড় আর জান্নাত পেতে যে জান্নাত এত বড় এত বিশাল এত প্রশস্ত যার ব্যক্তি হচ্ছে আকাশ থেকে জমিন পর্যন্ত যেটি তৈরি করে রাখা আছে জন্য। দুটো জিনিস বলা হয়েছে মাগফরাত জান্নাত মৃত্যুর পরে এই দুটো আমাদের তামান্না যে আল্লাহ তালা দেন মা দান করেন এবং করেন তাই না। এই দোয়াটা এই তামান্নাটা আমাদের সবার অন্তরের কথা না আমাদের কোন ভাই বলে ইন্তিকালের খবর শুনলে কোন দোয়াটা বেশি করে করা দরকার যে আল্লাহ তাকে মাগফেরাত দান করেন আর জান্নাত নসিব করেন মাঘ ফেরাত দান করা মাঘ ফেরা মানে ক্ষমা মাফ করে দেওয়া আল্লাহ তাহলে মাফ করে দিলে তারপরে তো জান্নাত হবে এই জন্য আগে বলা হয়েছে তারপরে। আল্লাহর মাঘ ফেরাত পেয়ে গেলে জান্নাত পাওয়া যাবে এই জন্য শুধু মাঘ ফেরাতের কথা জান্নাতের কথা না বলে মাঘ ফেরাতের কথা কেন বলা হয়েছে কারণ আমাদের মধ্যে কোনো ব্যক্তি এমন নাই যার কোনো গুণা হয় না আছেন নাকি কেউ আমরা কেউ আছি আমাদের সবার গুণা হয়ে যায় শুধু গুনা কাদের হয় না নবীদের হয় না আল্লাহ তারা নবীদের কে হেফাজত করেন এই জন্য কোন কামেল ব্যক্তিত্ব যত বড় যত বড় কামিল মনে করি আমরা যত বড় হলি আল্লাহ মনে করি তিনিও কি গুনার ঊর্ধি আসেন কিন্তু অনেক মানুষ সীমা লঙ্ঘন করে এরকম আমাকে কেউ কেউ বলেছেন অমুকের ইন্তিকালের পরে আপনি তারা এই কথা বলেন যে আল্লাহ তালা ওনাকে মাঘেরাত দান করুন এই দোয়াটা করে না কি করে যে আল্লাহ তালা ওনাকে উঁচু দরাজার দান করুন কারণ মাঘ কথা কথা মাফের কথা ওনার জন্য বেয়াদী হয়ে যায় ওনার সারের খেলাফ হয়ে যায় এরকম আপনারা শুনেছেন মাঝে মধ্যে কিছু লোকের হ্যাঁ কিছু কিছু লোকের ব্যাপারে এরকম আমার কাছে কথা এসেছে যে এত বড় ইন্তেকাল করেছেন তার ব্যাপারে আপনি আল্লাহর কাছে আল্লাহ তালা বলছেন আমাদেরকে যে আগে মাঘ ফেরাতের দিকে তো আল্লাহ তালা থেকে বাম বেশি বুঝে নাকি ঠিক না এগুলো সীমা লঙ্ঘন মানুষ কোরআনের হাদিসের বিপরীত কথাবার্তা বলা শুরু করে সে টের পাশে কি বলছে এজন্য জন্য কোরআন হাদিসের যত বেশি আপনি পড়বেন টাচে থাকবেন তত আপনার বক্তব্যগুলো কথাবার্তাগুলো আপনার আন্ডারস্ট্যান্ডিং সহি হবে আর যখনই সরাসরি কোরআন হাদিসের কথাবার্তা আলোচনা শিখা শিখানোর কাজ কম করব তত আমরা বিভিন্ন রকমের ভুল তত্ত্বের মধ্যে পড়ে যাব গমরা হয়ে যায় আল্লাহ এমন কথা বলবো দিনের ব্যাপারে এমন কথা বলব যেটা আসলে মানুষ এরকম ভুল করে বসে এখন আল্লাহ তালা সারি আরো বলেছেন বলতে জলদি কর যেমন আরবিতে যারা আরব দেশে যান ওমরা করতে হজ করতে কোনো কোনো সবাই লক্ষ্য করতে পারেন সেই রকম বলে তারা তাতে অর্থাৎ তাড়াতাড়ি করা আল্লাহ তালার দিনের দিকে আসার জন্য মাঘ ফেরাত এবং জান্নাত পাওয়ার জন্য তাড়াতাড়ি করতে হবে এই তাড়াতাড়ি অবস্থা তাড়াহুড়া করা না তাড়াহুড়া করা আবার নিষেধ হাদিসে এসেছে যে তোমরা তাহু করবো না রহমান তাহার জন্য আসতে ধীরে একটা কাজকে খেয়াল করে করা এটা আল্লাহর কাছে পছন্দনীয় কাজ এটা রহমান আল্লাহর পক্ষ থেকে তফিক হাক্ষু তাড়াহুয়া তাড়াহুয়া করতে গেলে ভুল হয়ে যায় সেটা কার থেকে আসে মিনাশায় আল্লা করতে বলেন নাই কাজে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি সদা তৎপর আছি আছি আমি অলস হয়ে শুয়ে থাকি না আল্লাহকে পাওয়ার জন্য আমি অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটাতে হয় ব্যক্তিগত এ বাদতে ব্যস্ততা থাকবে মানুষের হক আদায় তাদের হক আমার প্রতি রয়েছে তাদের হক আদায়ের ব্যস্ততা আমার ছেলে মেয়ে রুজি রোজগারের জন্য ব্যস্ততা আমি এরকম একজন ব্যস্ত মানুষ ব্যস্তর বিপরীত যে আছে তাকে আমরা কি বলি অলস অলসকে কে কে পছন্দ করেন হাত তোলেন দেখি নিজের জন্য অলসতা পছন্দ করেন কেউ অলস হলে তাকে পছন্দ করেন আমি জান্নাতে দেবো খালি শুয়ে শুয়ে চিন্তা করি স্বপ্ন দেখি হবে না মমেন প্রত্যেকটি মুহূর্ত তার নেজে ব্যস্ত আছে এই ব্যস্ততা বোঝানো হয়েছে তাড়াহুড়া করতে বোঝানো হয়নি এমন কি জামাত শুরু হয়ে গেছে আমি আপনি জামাতটা মিস করতে চাই না প্রথম রাকাতা চলে যায় আমি আপনি ধরতে চাই ধরা উচিত কিন্তু ধরার জন্য দৌড়বেন না স্বাভাবিক গতিতে হারবেন এরকম তাড়াহুড়া পছন্দ করেন আওয়াজ হয়েছে কিছু লোকে দৌড়েছে তিনি বললেন যে তোমরা এরকম তাড়াহুড়া করে নামাজ ধরতে এসেছ আলাইকুম বিশ্বাকি না যখন নামাজের দিকে আসবে শান্তভাবে ভাবে আস গাম্ভীর্যের সাথে আস ধীরে মানে স্বাভাবিক তোমরা আদ্রাক তুম ফাচলু যতটুকুন পাও ততটুকুন পড়ো ইমামের সাথে এরপরে তুক মেলু পুরো তিনি। আমাজে এরকম জামাতে ইমামতি করছে এক সাহাবি এসে দেখলেন যে এখন তো ইমাম রুকুতে চলে গেছেন নবিকারিম সালাম রুকুতে চলে গেছেন এখন উনি হাঁটতে হাততে পাঁচ সাত দশ সব পেছনে থাকলে রুকু তো মিস করে ফেলবেন তো তিনি রুকুতে ওই পাঁচ সাত সব পেছনে থাকতেই নিয়োগ করে ফেললেন করে রুকুতে চলে গেছেন রুকু অবস্থায় হেতে হেঁটে জামাত পুরো করছেন মানে ধরছেন লাইনে ঢুকছেন নবী করিম সালামতগুলো দিকে জিনিস দেখেন পিছনের দিক থেকে তাকে নামাজ পরে জিজ্ঞেস করলেন এরকম করল কেন বলেন্লাহ রা কাতা রুকুটা মিস হয়ে যাক চাই নাই আগেই শুরু করে দিয়েছে তখন তিনি বললেন আরো আগ্রহ পয়দা করে দিন তবে এরকম করে আর করো না তুমি স্বাভাবিক গতিতে হাঁটা যতটুকুন পেয়ে যাও সেখানে ইমামকে জয়েন করো তো এতে বোঝায় গেল তাড়াহুড়া করা ভালো কাজ নয় আবার ধীরে সুস্থ মানে একেবারেই খুব রিল্যাক্স তাও নয় স্বাভাবিক গতিতে তুমি হাঁটো এবং এটাই হচ্ছে মোমিন জিন্দিগির জন্য প্রয়োজন হ্যাঁ কোনো কোনো সময় কিছুটা দ্রুততার প্রশ্ন আসতে পারে কখনো কখনো অ্যালাউড হতে পারে কিন্তু স্বাভাবিকভাবে ইসলাম পছন্দ করে মানুষ যেন দিনই বিষয়ে আল্লাহ সন্তুষ্টির কাজে জান্নাত পাওয়ার কাজে অনেক ব্যস্ত থাকি। ব্যস্ততা ছাড়া অনেক কোরবানি ছাড়া অনেক ছাড়া সহজেই না রব বিকে মজান না একে অপরের আগে যাওয়ার চেষ্টা করো তোমার রবের মাঘ ফেরাত পেতে আর জান্নাত পেতে আরেক আয়তা আল্লাহ তালা বলেছেন ফস্তা বেকুল খাই দিনী কাজে খায়রাতের কাজে ভালো কাজে নেক কাজে কে কার আগে যাবে এরকম চেষ্টা বলেছেন। জান্নাতের বিভিন্ন মোতানা ফেসুন এইরকম জান্নাত পাওয়ার নেশায় আশায় প্রতিযোগিতাকারীরা প্রতিযোগিতা করুক প্রতিযোগিতা করুক তাই না আগে আগে আসুক আবার লেইটে এসে প্রথম শখের জায়গা পাওয়ার জন্য সবাইকে কষ্ট দেওয়া ওইটা কিন্তু বলা হয়নি যত আগে আসবে আগে জায়গা পাবে সব বেশি হবে অনেকে দেখা গেল যে এই প্রথম সফের মধ্যে সামনে শপ মধ্যে যে কত পুরস্কার আছে এটা খেয়াল করে নাজিদে কোথায় বসে আছেন ও পিছনে হেলান দিয়ে বসে আসেন ওই সাহাবে মাথায় ঢুকে নাই এই সমস্ত লোকদেরকে লক্ষ্য করে নবী করিম সাল্লা কি বলেছেন কিছু লোক আছে খালি পেছনে থাকতে চায় এরা গেল গেলেও পেছনে এরা এদের কপালে আমরা আয়াত শুনেছি আল্লা ইমাম আমাদেরকে এমন স্বামী অথবা স্ত্রী সন্তান সন্ততির ছেলে মেয়ে দান করুন যাদেরকে দেখলে আমাদের চক্ষু জুড়িয়ে যায় শীতল হয়ে যায় যাদের আমল দেখলে আখলাগ দেখলে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায় এটা কি আল্লাহর অনেক বড় নিয়ামত না আর ছেলে মেয়ে যদি হয়ে যায় তাহলে কি হয় কি কষ্ট দিলের মধ্যে আর আল্লাহ আমাদেরকে মুতাকিদের ইমাম বানিয়ে দিন মোত্তা কি ইমাম বানিয়ে দিন তো সবাই যদি এভাবে ইমাম হয়ে যায় তো মুসলি কোথায় পাওয়া যাবে আর ইমাম অর্থকে শুধু নামাদের ইমাম হতেই না ইমাম আমাম থেকে সামনে থাকা দিনের কাজে জান্নাতের কাজে মাকসেরাতের কাজে যারা আগে আগে থাকে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন অজাহানীর মুতাকিনে ইমাম আর এটা হচ্ছে অর্থ আমাকে নেতা বানিয়ে দিন কেউ কেউ তর্জমা করেন ঠিক না এটা ভুল তর্জমা যদিও ইমাম নেতা শব্দে ব্যবহৃত হয় কিন্তু এখানে স্পিরিটটা মানুষকে নেতৃত্ব পদ দখল করার জন্য বলেনি মানুষের নেতৃত্বে পদ দখল করার তামান না করার শরীরতে নিষেধ হাত দিতে নিষেধ এসেছে যে ব্যক্তি পদ চাই পজিশন চায় তাকে আমরা পজিশন দেই না দেব না তাকে দেওয়া ঠিক না তাহলে এই কথায় বোঝা যায় লুত্তা কিনা এই অর্থটা কি খায়রাতের কাজে নেকির কাজে দিনের কাজে আমরা সামনের কাতারে থাকবো সময় আগে আগে থাকবো সব কিছুতে কিভাবে আগে আগে সবার আগে আমি ওই করতে চাই আমি পিছনে পড়ে থাকবো কেন তো একদিন হাজিস আমরা শুনেছি নবিকালিসাল্লা জিজ্ঞেস করলেন আজকে নবল রোজা রেগেছে কে আবাদ আমি আজকে জানাজা শরিক হয়েছে কে আমি আজকে অভুক্ত লোককে ক্ষুদর্ত লোকে খাবার দিয়েছে কে আমি এরকম কয়েকটি প্রশ্ন করলেন আমি সবার আগে হাত তুলছেন তার মানে এই আবুব রাজি আল্লাহ তালে উম সে দিক তিনি প্রত্যেকটি নেক কাজে সবার আগে রয়েছেন তবুকের যুদ্ধে সবার আগে তিনি সব কিছু নিয়ে এসেছেন তখন রসল সালাম বললেন যে এতগুলো কাজ এই ব্যক্তির জীবনে ঢুকে গেছে একদিনে সে ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাতের সকল গেট খুলে দেবেন তার এই দিনের কাজে এরকম আগ্রহী থাকা আমি পেছনে থাকবে কেন দান করার কাজে আমি সবার আগে থাকব। মসজিদ বানানোর কাজে আমি সবার আগে থাকব। থাকবো দাওয়াইলা কাজে আমি সবার আগে থাকব। এইরকম প্রত্যেকটি কাজে হালাল হারাম নিয়ে চড়ার ক্ষেত্রে আমি সবার আগে থাকব। ছেলে মেয়েকে দিনদারি শেখানোর কাজে আমি সবার আগে থাকবো এইভাবে করে নিজের জীবনে আমলের ক্ষেত্রে পরিবার গঠনের ক্ষেত্রে সবার আগে থাকা এইভাবে করে একজন মোমেন তার জীবনকে অতি ব্যস্ত রাখবে আশে রাতের কর্মসূচি তার জীবনকে ভরপুর করে দেবে এবং সে মনে সম্পদ টা এই পণ্যটা যার নাম হচ্ছে জান্নাত এটা অনেক দামি অনেক দাম পেয়ে করতে হয় তিনবার করে বলেছেন যে আল্লাহ তালার কাছে জান্নাত পেতে হলে অনেক কষ্ট করতে হবে অনেক দাম পে করতে হবে দামটা হচ্ছে আমল দিয়ে আমলের মাধ্যমে এই দামটা পে করতে হবে আল্লাহ এই পাওয়ার জন্য একদিন মোমেনকে এত ব্যস্ত থাকতে হবে আর সেই জান্নাতটা কত বড় অনেক বড় জমিন থেকে আকাশ থেকে জমিন পর্যন্ত জান্নাতের ব্যাপ্তি তো এত বড় জান্নাত পাওয়া একে এত সহজে হয়ে যাবে এত বড় মনে করেন। তো নাই আছে যেটা সবচেয়ে ছোট সেটাও এই দুনিয়ার কত সাইজ দশ গুণ সাইজ কাজে এরসে ছোট তো নাই এখন আপনি বলেন যদি এত বড় দরকার নাই আমার লন্ডনে গিয়ে দেখবেন তো আমার দরকার খামাখা বেতর করে দিনের দিয়ে আপনাকে আল্লাহ বসায় রাখবেন নাকি পুরো দরকার লেগে গেছে আপনা দরকার আছে আল্লাহ তাহলে বেহুতে কিছু দেবেন না জান্নাতের মধ্যে পুরোটাই কাজে লাগবে কিন্তু এখন এই পুরোটা এবং এই বড় সাইজের জান্নাত এত বড় বিশাল জান্নাত পাওয়ার জন্য তুমি এতটুকু আমল করলে কি হবে আল্লাহ তা বলেছেন জান্নাত তোমার আমল কি পরিমাণ যদিও আমরা এই আমলের কমিটি বলি তারপরেও যিনি আমল বেশি করেন তার তাও কিন্তু জান্নাতের সঙ্গে তুলনা করলে যা আমরা পে করব জান্নাত পাওয়ার জন্য তা আসলেই অনেক কম যারা ভালো আমল তাদের তাদেরটাও জান্নাতের পুরস্কারের তুলনায় কি অনেক কম বাকিটা আল্লাহ মেহরবানি করে ভর্তি করে দেবেন কিন্তু আল্লাহ তালা দেখতে চান যে বাঁধা জান্নাতে যাওয়ার জন্য তার ভিতরে ব্যস্ততা আছে পেরেশানি আছে আখেরাতের পেরেশানি মাথা ঢুকেছে তা এই পেরেশানির দিকে আল্লাহ তালা আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছেন তারপরে বলেছেন যে এই করা হয়েছে ও এই জান্নাতিদের জন্য তৈরি করে রাখা হয়েছে মোত্তাকিদের জন্য যাদের জীবনে তাকোয়া আছে এখন এই মুত্তাকি কারা হবে কাদেরকে মোত্তাকি বলা যায় কি কি মৌলিক গুণ থাকা দরকার আছে সেই মৌলিক গুণগুলোর কথা আল্লাহ তালা পরবর্তী আয়াতে বলছেন যে তাদের ভিতরে এই পজিটিভ গুণগুলো আছে তারা কিভাবে সব সময় দান সবসময় করে রাগ গোসাকে দমন করে মানুষকে ক্ষমা করে দেয় এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ শেফাত গুলো যে আখলা গুলো যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং এই যে বলা হয়েছে ব্যস্ত থাকবে কি কাজে তারা ব্যস্ত থাকে তার কিছু ফিরিস্তি কিছু কর্মসূচি আগামী আয়াত বলা হবে ইনশাল্লাহ সেগুলো যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশা তালা আজকে একটু মুক্তাচার ভাবে এখানে শেষ করি